जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल মানবতা সমাধানিয়্লাহ ইমি বাংলার দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা सबाई केन्तरिक साल और शुभे ज्ञापन कर मुहूर्ते जरा विश्वर विभिन्न अवस्थान आयोजनभोगबत हो शुभे जानिए शुरू कर आलोचना आकिदा विषय आलोके सामने अनेकगुलो पर्व उपस्थापन कर ব্যক্তিগত জীবনে আমরা শন্যার অনুসরণ কিভাবে করব কত থেকে করব এটা জানব যে সমস্ত বিজ্ঞ এলামাইকরম আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এসেছেন তাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেই প্রথমেই এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত শেখ হাসানীকুমাত আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন ব্যক্তি জীবনে আমরা কিভাবে সন্ন্যকে জীবনে অর্থাৎ জীবন কেমন ছিল আমিও তো একজন ব্যক্তি আমার ব্যক্তি জীবনটা যাতে তার ব্যক্তি জীবনের মতো আমি করতে পারি ব্যক্তি হিসেবে তিনি কেমন ছিল কোরআন তাহলে কোরআন থেকে কিন্তু সবচেয়ে আমরা বেশি পাচ্ছি যেমন সুরাম একশো সাত নম্বর আয়তাল্লাহ বলেছেন আমি আপনাকে এমন বানিয়েছি যে আপনি বিশ্ববাসীর জন্য আল্লাহর রহমতে আপনি মানব জাতির জন্য আপনার সাহেবদের জন্য যা আপনার সামনে যারাই আসে তাদের জন্য বড়ই আপনি কোমল যেটা আমরা দেখি যে কোনো। যেমন কাহা আরো আলী পৃথিবীতে যত মানুষ পিতা হয়েছে বা সংসারে স্বামী হয়েছে সংসার চালিয়েছে এদের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু সংসারের মুরুব্বী ছিলেন তা সন্তান তার নাস। ঠিক ছিলেন আজুয়াদ সবচেয়ে ভিড় সবচেয়ে সুন্দর আচরণে কোথায় ব্যবহারে এবং নাস সবচেয়ে বেশি দানবীর এত বড় উদার দানবীর একজন কবি বলেছেন এমন চরিত্র তার ছিল আবার আসবো আল্লাহ আপনার কাছে আল্লাহ তোলা তো কোরআন মজিদ এ বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো করো রসুল সাল্লামকে আল্লাহ তালা অনুসরণীয় করেছেন সব দিক থেকে কোনো এমন দিক বাদ নাই যেই দিকে আমরা রসুল সাল্লাহ বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে অনুসরণ করতে যেতে পারি পৃথিবীতে এমন কোন নেতা নেই যে অনুসরণ করা যাবে ব্যক্তি নেই যার জন্য মোহাম্মদ সাল আলহি আসাল্লামকে শুধু মখলুকের ভিতরে শ্রেষ্ঠ করেনি আল্লাহ তুবরকালা সমস্ত নবী এবং রসুলগণের উপরেও তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তারপরও আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন লাফাখরা আমি আদম সন্তানের সর্দার নেতা এতে কোনো অহংকারের বিষয় না জীবনে কোন গর্ব ছিল না এটাই যেন রাসুদালামের শ্রেষ্ঠত্বের একটা দলীয় পরিচয় বহন এটা বড় শিক্ষা মানুষের সর্বাবস্থায় নিরহংকার হওয়াটা যে বিষয়টা ছিল ব্যক্তি জীবনে কিভাবে এই বিষয়টা আসলে আমাদের একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার রসুলের ব্যক্তি জীবন রসুলের খাবার দাবার পান করা ঘুমানো ঘরে প্রবেশ করা আপন সাথে আচরণ তারা ঘরে কাজ করতো তাদের সাথে আচরণ প্রতিবেশীর সাথে আচরণ এই সব বিষয় আসতে পারে আমি অত্যন্ত মানে মাঝে খুব চিন্তা করি যে মানুষ কেন রসুলকে ফলো করে না সমস্যাটা কোথায় আচ্ছা আমি ঘরে ঢুকছি আমি একটা উদাহরণ দিয়ে বলছি আজকে শুধু আমি যখন ঘরে ঢুকছি রসুল করিম সাল্লাই সাল্লামের সন্ন্য হচ্ছে ডান পা দিয়ে ঘরে ঢুকতেন এইখানে আমি ঘরে ঢুকার সময় দুনিয়ার এমন কোনো বৈজ্ঞানিককে এই কথা বলতে পারবে যে ঘরে যদি কেউ ডান পা দিয়ে ঢুকে তার একটু কষ্ট বেশি হবে এমন কোন মানুষ কি বলবে যে ডান পা দিয়ে ঢুকলে একটু লেট হবে না কেউই না তাহলে যেখানে আল্লাহ বলছেন যে রসুলকে তোমার সমস্ত কাজে তুমি আদর্শ বানাও রসুল আমার যে কোনো কাজে এমন কোনো জায়গা নাই যে রসুল আমার জন্য আদর্শ হয়ে নাই সব জায়গায় আমরা রসুলকে আদর্শ মানতে পারি আমি যদি শুধু যেকোনো কাজ করার আগে যে যেকোনো কাজ করার আগে একটু ভাবি যে আমার রসুল কি করছেন কিভাবে করছেন তাহলেই কিন্তু আমার এই ব্যক্তি জীবনটা আর জীবন থাকে না সেটা একটু খেয়াল করলে আমার ঘরে ঢুকাটা কিন্তু বন্ধ থাকবে না আমার ঘুম কিন্তু বন্ধ থাকবে না আমার খাওয়া কিন্তু বন্ধ থাকবে না আমার পান করা বন্ধ থাকবে না এমন কি আমি যখন আমার বাচ্চাদেরকে কোলে নেই আমি চুমু খাই বাবা হিসাবে এটা আমার প্রাণের বিষয় কিন্তু আমি যদি একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করি যে আমার রসুল বাচ্চাদেরকে আদর করতেন আমার ওই আদরটা একটা চুমু খাই যে রসুল বাচ্চাদেরকে চুমু খেতেন আমার ওই চুমু খাওয়াটা অ্যাবাদত হয়ে গেল কিন্তু এই চিন্তা এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করলে কোনো সমস্যা কি হয় কাজে কি কোনো প্রবলেম হয় বরং উল্টা বর্তমান বিজ্ঞান ডাক্তার বাস্তবতা সবাই বলছে রসুলের ব্যক্তি জীবনের যতগুলো শূন্য আছে এগুলোর মধ্যে মানুষের স্বাস্থ্য অন্তর পারিপার্শিক যত ব্যাপার আছে সবকিছুর মধ্যেই শুধু উন্নতি বিষয় কষ্টের কোন পদ্ধতি অবলম্বন করলে কেউ আসবে সব বিষয়গুলো যদি আমরা সবকিছু বলছে সবকিছুই মধ্যে সবকিছুর মধ্যেই যদি একটু চিন্তা করি আমি যা আমার গ্রহণীয় তা রাসুল সাল্লামের মাঝেই রয়েছে যা বর্জনীয় তাও রাসুল সাল্লাম এর মাঝেই রয়েছে যেমন এই জন্য আপনার কথা সত্য না বলে তো পাচ্ছি না এবং তিনি যেটা বলতেন এটা যেমন একবার কাবা শরীফের চত্বরে তিনি যখন শেষদার ছিলেন আবু জাহালের নির্দেশে চাপিয়ে দিলেন সালাত নষ্ট করেছে আবি জাহাল আল্লাহম আলাই কেবে অথবা আল্লাহ আলাইকে সাহেব এই যে ৬ সাত জনকে তিনি যখন বলেন আল্লাহ তুমি পাকড়াও করো পাকড়াও করো তারা সবাই বিশ্বাস করেছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যেটা বলেন এটার ব্যতিক্রম হয় না সবাই ভয় পেয়েছে এবং ঠিকই বদরের দিনে দেখিয়েছেন যে ওনার ব্যক্তিগত যে বিরাট গুণ যে তিনি ছিলেন সত্যবাদী আজকে আমরা মুসলিমরা আমরা যে এই সত্যবাদী গুণটা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত আজকে মিথ্যাচারে তো সমাজ ছেয়ে গেছে আমরা দেখি তো রসুন সাল্লাহ সাল্লামের জীবনে কখনো তিনি কোনো মিথ্যাচার কোনো ধোকা কোনো প্রতারণা বা কাউকে ঠকানো মানুষ আসা না ফালাইছে মিননা হ্যাঁ যে আমার উম্মতকে ঠকায় সে আমার উম্মত না রসুন সালামের জীবনের এই দিকগুলি ওনার হাসি চেহারা যে ওনার সামনের মধ্যে যেটা আমরা পড়ি যে বেসরা হওয়া না হাত আমরা আমরা দ্বার ও প্রান্তে উপনীত হয়েছি যে কারণে স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি আমরা নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাল अबू रजी अल्लाह अनुह रसुल सल अल्लाम प्रत्येक काजे मध्यम पंथ अवलम्बन करो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 কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে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 के भालो भावे कुरान के की की भोजवार ज्ञान रखा जरूरी जानते हम देखुन उन्मूल कुरान ओ इसलामी आदर्श परबर्ती अनुष्ठान टीवी हो या या रब्बी पिस সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ব্যক্তিগত জীবনে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুসরণীয় বিষয় কি কি তিনি কীভাবে ব্যক্তিজীবন পরিচালনা করতেন সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করছিলাম আমরা আকিদা বা বিশুদ্ধ ইসলামী বিশ্বাসের যে বিষয় তার আলোকেই এই পর্বগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি আসুন कत मधुर आदर्शन जाएगा जेमन क्या कर्कश भाषाओ क्या আমি কি ধমকি দিয়েও কথা বলতেন না রাসুল সালিহালাম ঘরে আছেন তার ঘরে হঠাৎ একদল ইহুদি এসে সালাম দিল আয় সারাদি আল্লাহ শুনলেন ইহুদি সালাম তারা বললাম অর্থ হল তারা সালামের ছলনায় বদ করছে মৃত্যুর আপনার ধ্বংস হোক ধ্বংস হোক আয়সারি আল্লাহ আনহা শুনিত রেগে গেলেন রেগে গিয়ে বললেন ও আলাইকুম ও আল্লাহ কেন তুমি এ ধরনের করছো একটু নর্রদ্র এত শক্ত কথা কেন বলছো আয়সারদ বললেন আপনি কি শোনেননি তারা কি বলল। আবার বললেন তুমি কি শুনুন আমি কি বলেছি তারা আমাকে শুধু বললাম আল্লাহ ছিলেন অত্যন্ত বিনম্র এবং আল্লাহ রসুল যে সমস্ত চরিত্র তিনি পোষণ করতেন এগুলো আল্লাহ তাকে উঁচু করে দিলেন আল্লাহর রসুল যে দয়াবান ছিলেন আল্লাহর রসুল এটার সাথে সম্পর্ক আল্লাহর সাথে করে আর হামাও আল্লাহ প্রত্যেকটার লাইন প্রত্যেকটা চরিত্রের দেখা যাচ্ছে যে এত চোখ করে তাকে ধরবে এই অবস্থা নবীজি বললেন দাড়ু হু আহ ছেড়ে দাও ওর পেশাব কাঠাপ করে দিও না তারপরে যখন সে পেশাব করে সারলো নবীজি বললেন হারিকো একটি না গালিগালাস দিলেন এমন মহান শিক্ষক আসলে এগুলি তো আদর্শ আমাদের জন্য আমরা ইসলামের কাছে একজন ব্যক্তি তিনি অনুমতি চাইলেন ভিতরে আসার জন্য ঠিক আছে অনুমতি দাও অনুমতি দিলেন ভিতরে সেই লোক আসলেন আল্লাহ রাসুল সাল্লাম হাসি মুখে তার সাথে ভাবে কথা বললেন এই লোক যখন চলে গেলেন কারণটা কি আল্লাহ রাসুল সাল্লাম বললেন দেখো আমি তার সাথে কেন বললাম তুমি কখন আমাকে পেয়েছো কারণ কথা বলেছি আমি কখনো কি পেয়েছ জেনে রাখো إن شر الناس عند الله منزلة يوم القيامة من, من تركه الناس, الناس اتقاع فحشي جي بكتير رورو تا با تار خراب كتا با خراب آتروني كاروني تار كستك منوز دورت حق بي اي শুরুতে একটা কথা বলছিলেন যে অরসুলের এই চমৎকার আকলাক গুলো এমন স্বীকৃত ছিল এবং এত চমৎকার ছিল যে শত্রু পর্যন্ত সেটা স্বীকার করতে বাধ্য হতো মানে বাবা তিনি তখন মুসলমান হন নাই কিন্তু তিনি কি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে হাবিবার বিয়ে মোহাম্মদের সাথে হয়েছে হাবিবা এর চেয়ে ভালো স্বামী আর কোথায় পাবে যুদ্ধ দুনিয়ায়নের ব্যক্তি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি যে আদর্শ আমাদের সামনে আমরা আজকে সমাজে যখন আমরা দেখি রাস্তাঘাটে বিশেষ করে আমার সাথে এই বিষয়টা আমার লিফটে আমি যখন বাসা থেকে লিফটে থেকে নামি তখন খেয়াল করি এই ছোট ছোট বাচ্চারা যখন লিফটে নামে কাজের লোকগুলো তখন দেখি তাদের কারো মুখের মধ্যে পোড়া দাগ কারো হাতের মধ্যে পোড়া দাগ আঘাতের দাগ জিজ্ঞেস করলে ফেলফেল নয়নে তাকিয়ে থাকে কিছুই বলে না যে আবার নি মালিক জেনে ফেলে আবার আমাকে আরো বেশি নির্যাতন করবে বাবার কাছ থেকে এক বছরের জন্য খরিদ করে নিয়ে আসছে বাবাকে একটা গরু কিনে দিয়েছে বাবা সেই গরু পালে আর ওই বাচ্চাগুলো সব ছেড়ে দিয়ে চলে আসছে এই বাচ্চাগুলোর নির্যাতন চরুণ নির্যাতন শিকার করে এখানে আশ্চর্য লাগে তারা একটু চিন্তা করে না এই বাচ্চাগুলোর জায়গা যদি আমার বাচ্চা থাকতো আজকে কি হতো অথচ আনাসপতি আল্লাহন বলেন যে আমি রসুলের দশ বছর খেদমত করেছি কোনদিন আল্লাহর এই নাইটা তুমি আদর্শের যে ফুলগু ধারা সিঞ্চিত হয়েছে প্রবাহিত হয়েছে সারা বিশ্ব মাতের প্রতি তার একটা বাস্তব নিদর্শন আমরা উপলব্ধি করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা যেগুলো আমরা উল্লেখ করলাম আরো তো বহু আছে গুলো এমন যে এর বিপরীতটা প্রত্যেকটাই অপরাধ অপরাধ হ্যাঁ এই এমন চরিত্রের অধিকারী ছিলেন এই চরিত্রের বিপরীতে গেলেই সেটা হল অন্যায় অপরাধ অত পরিভাষায় বেদাত বলতে পারি যেমন দেখেন ক্যিপ জি সত্যের আল্লাহ রসুল পরিণাম জান্নাত বললেন এবং বললেন যে সেই ব্যক্তি সত্যবাদী বলে মানুষের কাছে পরিচিত হবে এমনি এর বিপরীতকে আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তি মিথ্যা বলতে থাকে মিথ্যা বললে আল্লাহর মিথ্যাবাদী লেখা হয় এবং জি মানুষের কাছে পরিপ্রেক হয় এবং আমরা বিশ্বব্যাপী একটি জিনিস দেখতে পাচ্ছি অপরাধ প্রবণতা এটা বন্ধ করার নামে একটি বিভাগ পরিচালনা করা হয় দুর্নীতি দমন দুর্নীতি বা অপরাধ প্রবণতা এমনিতেই বন্ধ হয়ে যাবে ব্যক্তি জীবনে উনি এত সহজ ছিলেন মানুষের সাথে এমন ভাবে তিনি মিশে যেতেন যে তিনি মদিনার একেবারে নিম্ন বাস্তবায়ন করি ইনশা আল্লাহ মানুষ ইসলাম কে মুসলমানকে ভয় পাবে না ভালোবাসে উনি যে ভাষায় কথা বলতেন এত স্পষ্ট এবং পাণ্ডিত্যপূর্ণ প্রাঞ্জল ভাষা দর্শক শ্রোতা আসলে আমাদের যে সমস্ত আলোচক মন্ডলী এসেছেন আমরা মনে হয় এই বিষয়টিতেই যদি একটা দিন আলোচনা করি তবুও ঘুরাবে না তো আসুন সময়ের একটা নির্ঘণ্টের অনিবার্য কারণে আমরা অনেক সময় কথাগুলোকে শেষ করে দিই তার মানে এই না যে আপনারা হতাশ হবেন আমরা পরের পর্বে এ কথাগুলো আবারও আনার চেষ্টা করব পৃষ্টিভি বাংলার সাথে আপনারা যদি নিয়মতান্ত্রিকতা বজায় রাখেন তাহলে এ জ্ঞানগর্ভ আলোচনা আপনারা সোনা থেকে বঞ্চিত হবেন না আসুন আমরা এই পর্বের এখানে <تصفيق> <تصفيق> محمد رسول الله محمد الله ارجو رضاك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 প্রতি বুধবার সন্ধ্যা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় ইসলিস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 डायल कोरून डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सा पुनः सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगलाय